এখন যেটা দাঁড়াচ্ছে তার ফলে এই কনফিউশনটা প্রচন্ড রকম অর্থাৎ আমার মনে হয় যে কলিকাতা নাট্যকেন্দ্র কি করে মানে কলকাতা নাট্য কেন্দ্রের যে মুহূর্তে আপনি নাম দেন রেপার্টারি রেপার্টারি ইস পার্ট অফ দ্য প্রফেশনাল থিয়েটার তাহলে আপনি বেরিয়ে এসে ডাঁটের মাথায় মেজাজের মাথায় বলুন যে যে থিয়েটার আমরা করতাম সেই থিয়েটার থেকে আমি চলে এলাম এসে অ্যানাদার থিয়েটার দিস ইস অ্যানাদার কাইন্ড অফ থিয়েটার কোনদিন ডায় এই কথাটা বলতে পারবেন উনি একবার বলবেন ভালো নাটক ভালোভাবে করবো বলেই বলবেন সৎ নাটক করব সতার কথা কোথায় আসছে এবং আমরা অনবরতে দুটোর মধ্যে বারবার একটা কথা আসছে যে যদি আমার ফান্ডিং হয় যেখান থেকে কলিকাতা কনসেপশনটা শুরু হল হোল বিকে দিয়ে যে পেপারটা রুদ্র করালো হোল পয়েন্টটা হচ্ছে যে ফান্ডিং প্রোভাইড করো এদের এদের আর সমস্ত কিছু আছে ফান্ডিং প্রভাইড করো ইট উইল বি সরকারি ফান্ডিং হলে সবচেয়ে ভালো হয় ইন্ডাস্ট্রির ফান্ডিং বা এই ফান্ডিংটা অত পরিষ্কার ফান্ডিং না সরকারি ফান্ডিং এখন ব্যাঙ্ক আছে ব্যাঙ্ক সরকারের পাবলিক আসুক ফান্ডিং এবং সেটা সেন্ট্রালাইজড হোক বারবার মধ্যে ভাগ করে কাকে দেবো বাদ বিচারের হচ্ছে একটা জায়গা দাও কিন্তু থিয়েটার চিন্তাটা কোথাও পাল্টানো এবং তখন আপনি বলছেন আমি ব্রেকস্ট করছি আমি এভ্রিথিং আচ্ছা শোনো মানে এরপর তোমরা কিছুক্ষণ পরেই এদিক ওদিক করবে আমি জানি তাহলে কিন্তু পরশু দিনের যে বড় ঘটনাটা যেটা ঘটলো কিন্তু ব্যাপারটা যেটা আমি বলতে চাই মানে কিছু করা হয়নি আমরা এরকম করতে পারি না সবাই মিলে একটা ইয়ে করে তার ব্যাপারটা পুরো ভাষা ভাষা তার কোনো সলিড এবং আমরাও কতগুলো ব্যাপারে একটু ইমোশনাল আসলে তখন সত্যি যে থিয়েটারের বাজারটা খারাপ যাচ্ছে বাংলা থিয়েটার ভালো চলছে না কেউ সেরকম কিছু করতে পারছে না হ্যাঁ এটা শ্রমিকও ঠিক বলেছে যে তখন যদি কিছু থেকে থাকে বরঞ্চ মানে অবলদা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন গেলাম এখন মনে হলো যে একটা ভালো মানে ওই ওইগুলো খুব মানে কি বলবো মাথা দিয়ে ভাবানো হয় একদমই হৃদয় হৃদয়ের ব্যাপার মানে ইমোশনের ব্যাপার যে ঠিক আছে কিছুই হচ্ছে না অন্তত একটা ভালো কাজ হচ্ছে রুদ্র ঠিক আছে টাকা জোগাড় করে বলেছে এত সহজে একটা ভালো ফান্ডিং পাওয়া যাচ্ছে তাহলে একটা বড় কাজ করা যাক এই বড় কাজ করা যাক কিন্তু প্রথমে আমরা যে তাও অনেক ভালো কাজ হতো হয়তো কিন্তু যেভাবে ছোঁকেছিলাম ব্যাপারটা যে না আমি বুঝি যেভাবে ছোকে ছিলাম যে আমরা প্রথমে একটা মানে প্রথমে একটা বড় প্রোডাকশনের দিকে যাবো না কয়েকটা প্রোডাকশন ভাবব আগে বেসটা তৈরি করব তারপরে সুপার স্ট্রাকচারটা তৈরি করব হ্যাঁ করে আমরা পরপর কতগুলো প্রোডাকশন একজন একজন ডেকে অজিতেশ হ্যাঁ এরকম অনেকে দিয়ে এরকম পরপর ডেকে অন হ্যাঁ এরকম কথা হয়েছিল এবং নাটকও পরপর কতগুলো ভাবা হয়েছিল এবং রুদ্র যেহেতু আমরা চলেছি চলতে চলতে একটা সময় এসে মানে মনে হলো যে পুরো ব্যাপারটা জড়িয়ে গেলাম এবং এর পেছনে কনস্টিটিউশন করা ইয়ে করা আমি ফ্রেম তোমার নয় অনেকেরই থাকা ইউনানি না হলে কোনো কিছু করা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে রেপার্টারি তৈরি হলো এবং পুরো ব্যাপারটাই মানে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়ার মতন আর কি মানে অর্থাৎ হুড়মুড় হুড়মুড় হুড়মুর করে সমস্ত কিছু মাথায় এসে গেল ভাবনা চিন্তার মানে প্রথমেই মানে দু লাখ টাকা মানে ওভার পাওয়ার চিন্তা কেন করছি কি করছি কার কি ভূমিকা তাহলে উনি কেন তাহলে উনি অতটা এই তখন কি আস্তে আস্তে আস্তে আস্তে আছে এবং মানে আমার মনে আমি যখন বাংলা নাটমঞ্চ হয়েছিল তখনও আমার মনে হয় এটা প্রশ্ন উঠেছিল বাংলা নাটমঞ্চের তবু একটা উদ্দেশ্য ছিল সরি যে টাকাটা রয়েছে আর আমার ওর একটা তৈরি করে ওটা বলবো অনেক বেশি मैं तो कथा ग्रुप गई तो ग्रुप ग्रुप की ग्रुप क्या छो छोड़ो तीन जन के गुलो फिर जैगा इन करते घटे गल আর কেন ভাঙল আচ্ছা আর এই যে পরশু দিনের ঘটনাটা সেটা তাহলে আজকে কি এখানে আকর্ষদিনের ঘটনাটা হ্যাঁ ঠিকই তোnabla রিকর্ড থাক ঠিক আজকে বলবো না কি বল আজকে বলতে পারো